বাংলা মানবতা সমাধান বাংলার সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা যে বিষয়টাকে বাছাই করেছি তা হচ্ছে ইসলাম ও আজকের মুসলমান এই বিষয়টাকে বেছে নেওয়ার অর্থ হচ্ছে এই যে যদি আমরা মিনিট খানিকের জন্য ইসলাম পূর্বে সেই জাহিলিয়াতের যুগে চলে যাই তাহলে খানকার মানুষগুলো আকার আকৃতিতে আর আজকের মানুষগুলোর আকার আকৃতিতে তেমন তো কোনো তফাৎ নেই কিন্তু তাদেরকে জাহেলিয়াতের যুগের বর্বরতার যুগের মানুষ বলা হয়েছে যুগটাকে বর্বর বলা হয়েছে আর আজকের সেই যুগটাকে শিক্ষিত যুগ এবং সভ্য যুগ বলা হয়েছে তাহলে এই যে বিভাজন এই যে তফাতটা হয়েছে কিসের মূলে হয়েছে সেখানে নিয়ম ছিল না শৃঙ্খলা ছিল না আইন ছিল না নীতি ছিল না মানুষ বন্য জন্তুর মতো জীবন কাটাতো কোথায় থেকে এসেছি কেন এসেছি কোথায় যাব। কি খেলাম কেন খেলাম কোন উপায়ে খেলাম এটাকে ওটাকে এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা তাদের ছিল না সেই হেতু সেই যুগটাই হচ্ছে বর্বরতার যুগ ইসলাম এটাকে সমর্থন করেনি কেন করেনি সেই বর্বরতার যুগে ছিল হাহাকার সেখানে মানুষ একটু শান্তির জন্য কোথা থেকে কোথায় দৌড়ে বেড়িয়েছে মানুষ নিরাপত্তা বোধ করতে পারেনি কোথাও বেরিয়ে গিয়ে সব সময় যেন তাকে একটা শঙ্কা ঘিরে ধরে থেকেছে কেউ যেন তার পেছনে পেছনে তাকে ধাওয়া করে চলেছে সে যেন এখন মৃত্যুর দিকে চলে যাচ্ছে কেউ যেন তাকে বিপন্ন করবে কেউ জানা তাকে লুটে নিবে ঠিক এই এইরকমেরই নানা রকমের সংখ্যা একটা মানুষের পেছনে লেগে থেকেছে কাজে মানুষ তখন সুখের জীবন কাটাতে পারেনি ঠিক সেই রকম হাহাকার এবং ঠিক সেই রকম দুর্বিষহ জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ রাবুল ইসলাম ইসলামকে এনে দিলেন শান্তির প্রসাবন এই ইসলামের সুশীতল ছায়াতলে যখন মানুষ এলো তখন সেই সমাজটাই বদলে গেল কতটা বদলে গেল। যে আল্লাহর নাবিজ নিজেই বলছেন যে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে এক রমণী সে যদি একাই ভ্রমণ করে মাক্কা আসে মাক্কা থেকে ভ্রমণ করে সে যদি রাজধানী হাদ্রামাউথ পর্যন্ত সে চলে যায় তো একাই যেতে পারবে একাই আসতে পারবে তার কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম কত শক্তিশালী এমন এক সমাজ এবং কত সুন্দর শিশুতল এবং শান্তিপূর্ণ পরিবেশ দান করলো আমাদের যে সেখানে এসে আমরা এতটুকু সমৃদ্ধ হলাম ইসলামকে এই জন্য দিনুর রাহমা বলা হয়েছে শেখ এই মর্মে আপনি একটু কিছু আলোকপাত করুন যে ইসলাম যে শীতল ইসলাম যে মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে তাহলে এইটার প্রতি আপনি কিছু আমাদেরকে শোনান আলোকপাত করুন রহমান রহিম আপনি জেটেনে টেনে বললেন যে জাহেলি যুগে কেন জাহিলি যুগ বলা হয় আর এখন আমরা এই বর্তমান যুগে বাস করছি এই যুগকে সভ্য এবং শিক্ষিত যুগ বলা হয় আসলে আপনি যা বলেছেন অত্যন্ত সত্য জাহেলি যুগের মানুষের মধ্যে ছিল না মানবতা তাদের মধ্যে ছিল না রকম ন্যায় ন্যায্যতা তারা সবসময় এক অপরকে খেয়ে ফেলতো দুর্বলেরা সবসময় মার খেত এটা ছিল জাহেলি যুগের একটা মোটামুটি মৌলিক ওদের নীতিধারা সেভাবে তারা চলতো এখন তারপরে এলো ইসলাম সত্যিকারী ইসলাম এই শব্দের আমরা প্রথমে অর্থ জেনে নিই ইসলাম এর মূল ধাতু হল সিন লাম মিম। সালাম বলুন কিংবা সিল্ম বলুন কোরআনে সিল্ম শব্দ এসছে আল্লাহ বলেছেন উৎকুল তোমরা হবে যথাযথভাবে হবে এই সিল্মের মধ্যে নিরাপত্তা এবং সালামের মধ্যে তোমরা প্রবেশ করো এর অর্থ হলো শান্তি বা নিরাপত্তা সেখান থেকে সে এসেছে ইসলাম ইসলাম এটা হচ্ছে সালামা আসসালাম ইসলামের একটা মাসদার যেটা মেন রূপ বলা হয়েছে তো যিনি ইসলাম গ্রহণ করেন তাকে বলা হয় মুসলিম আর যে ধর্মে প্রবিষ্ট হন সে ধর্মের নাম হচ্ছে ইসলাম আর এই ইসলামের মূলধার তো আমরা পেলাম শান্তি কেন এই ইসলাম ধর্মে ধর্মকে শান্তি ধর্ম বলা হয় বা তার নাম কেনই বা ইসলাম হলো ইসলাম হয়তো শান্তি নিরাপত্তা সত্যিকারের একে বলা হয় ইসিম বা মুসাম্মা যেমন নাম সেটা তারই কাম আপনার যদি সত্যিকার অর্থে আমাদের ইসলামের যে বিধানগুলো রয়েছে এক এক করে খতিয়ে দেখি তাহলে আমরা পাবো সত্যিকারের ইসলামের প্রতিটি বিধানে আছে শান্তি শুধু শান্তি বলে ছেড়ে দিলেও হবে না সব রকমের শান্তি অনাবিল সুখ হ্যাঁ সেটা হলো বাহ্যিক শান্তি শারীরিক শান্তি সামাজিক শান্তি অর্থনৈতিক শান্তি মনোশান্তি। যেরকম শান্তি আছে দুনিয়ার যত রকম শান্তি আছে সব শান্তি কিন্ত ইসলামের মধ্যেই আছে আছে এর এটা শুধু এটা থিওরি নয় এটা প্র্যাকটিক্যালও আপনি প্রশ্ন করতে পারেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আসলে ইসলাম কি শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে এই নমুনা আমাদের কাছে জ্বলন্ত নমুনা আছে উদাহরণ আছে এখন বর্তমান যুগে আমরা শান্তির কাঙ্গাল আমরা শান্তির সবসময় অভাব আমরা ভোগ করছি নিরাপত্তা আমাদের মধ্যে নেই এখন একটা বড়ো দায়িত্বশীল হলে তার পেছনে দু তিনটে করে বডিগার্ড লাগে তাই না তাহলে আমরা কেমন শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি যদি আমার জীবনেরই নিরাপত্তা নেই তাহলে আমি কেমন শান্তি বা কেমন আস্থা মানুষের মধ্যে সৃষ্টি করতে পেরেছি এটা আমাদের বলে দিচ্ছে আমাদের বাস্তব অবস্থা কিন্তু আমরা ফিরে যাব সেই প্রথম যুগের ইসলামের নবী সাল্লাহু আলাইসালাম যুগে আসি তিনি এমনভাবে ইসলামের বিধানকে পালন করেছিলেন যাতে করে সে যুগের মানুষেরা শান্তি ভোগ করেছিলেন তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না শাসকের ওপরে তারা কেমন ছিল সন্তুষ্ট ছিলেন তাই তিনি বডিগার্ড ছাড়া বাবলাতলায় মাটির উপরে বালির উপরে সে তিনি আরাম করতে পেরেছেন পারস্বদেশ থেকে মানুষ মধ্যে নেয় এসে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খতাব খুঁজে বেড়াচ্ছে ভাববে তার বিশাল অর্থিলোকে থাকবে অনেক বডিগার্ড থাকবে অনেক গেট পেরোত ইত্যাদি অনেক হাই ব্যাপার থাকবে তো দেখলো জিজ্ঞাস করলেন বলছি এটাই খলিফা এইভাবে তিনি নিরাপত্তা মানে নিরাপত্তায় ঘুমাচ্ছেন তার কোন দেহরক্ষী নেই কেন এটা কিসের কিসের কারণে ঘটেছে একমাত্র ইসলামের যে বিধান সেগুলো পরিপূর্ণভাবে তিনি সেখানে বাস্তবায়ন করতে পেরেছেন বলেই পৃথিবীতে সেই ইতিহাস স্বর্ণক্ষরে লেখা হয়েছে আমার মনে হয় কেমন পর্যন্ত সেরকম ইতিহাস আর কেউ সৃষ্টি করতে পারবে কিনা তাহলে সেই ইসলাম তো আমাদের কাছে আছে ওই মুসলমানদেরই তো আমরা ঔরু সন্তান আমরা সেই মুসলমান কিন্তু তারা যে সুখ শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিল দুনিয়াটাকে তারা জান্নাতের একরকম নমুনা বানিয়ে দিয়েছিল এইরকম ইসলামী সমাজ ব্যবস্থা ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে আমরা তো তাদের উত্তর সুরি এখন আমাদের মধ্যে এটাই প্রশ্ন আসছে যে ইসলাম যদি এত সুন্দর অনাবিল সুখ শান্তি নিজের মধ্যে নিয়ে রাখতে পারে তাহলে আমরা আমাদের মধ্যে কেন আনতে পারলাম না যেমন ইসলাম কি চাই যে ঐক্যের ভিত্তিতে জীবন গড়ুক মুসলমান এক অপরের মধ্যে মিলেমিশে থাক তাহলে ইসলাম যদি বলে তো ইসলামের নানান দিক আছে আমরা একটা কথা এক্ষুনি যদি আলোচনায় নিয়ে আসি যে ইসলাম তো ঐক্য চাই আমাদের ভিতরে ঐক্য নাই কেন আচ্ছা তার আগে মৌলান সাহেব আমি একটু ওই ইসলাম এবং মুসলিম মৌলান সাহেব যেটা ব্যাখ্যা করেছেন আলহামদুলিল্লাহ আর একটু আমি যোগ করে দিতে চাই ইসলামের মূল শব্দ যেটা সিন সালাম অথবা সিল ঠিকই বলেছেন এবার ওইটা যখন ইসলাম হয়ে গেল একটা দিনুল ফিতর একটা ধর্ম ইন্নাদ্দ আইনদুল্লাহ ইসলাম আল্লাহ যেটা বলছেন এবার ইসলামের শব্দ আমরা অনেকেই শান্তি বলে থাকি যখন সালাম বলবো তখন শান্তি এবার যখন ওটা ইসলাম বলবো তখন হয়ে গেল আত্মসমর্পণ নিজের ইচ্ছাকে যে নিজের ইচ্ছাকে রূপে আল্লাহর প্রতি সোপে দেবে সে হয়ে গেল মুসলিম তাহলে মুসলিম ইজ এ পারসন হু সাবমিট হিজ উইল টু অলমাইটি আল্লাহ তাহলে নিজের ইচ্ছাকে যখন আমরা পুরোপুরি আল্লাবের যেটা আমার যেটা মর্জি অর্থাৎ ব্যক্তিগত আমার কোনো মর্জি নয় আল্লাহ এবং আল্লাহ রসুলের যেটা মর্জি সেটাই হচ্ছে আমার মর্জি মর্জি তাহলে সেইভাবে আমি চলো তাহলে পুরো মুসলমান কি বলছেন তফাত নেই কিন্তু আজ ইসলাম যেমন চাই সাম্য ইসলাম যেমন চায় ঐক্য ইসলাম যেমন চাই মানুষের ভেতরে মিলামেশা ইসলাম যেমন চাই সততা ইসলাম যেমন চাই তাহলে অনেক কিছু ইসলামের মধ্যে বৈশিষ্ট্য এবং গুণ বিদ্যমান আছে ইসলাম এবং যেমন ঐক্য ছিল তো সেই ঐক্য বিনষ্ট হওয়ার কারণে আমাদের মধ্যে ভেদাভেদ হয়েছে আমাদের মনের ভেতরে মেল নেই বলে ভেদাভেদ হয়েছে আজকের দিনে এই রকম ঐক্য কেন পরিলক্ষিত হচ্ছে না আমাদের মধ্যে ফাটল কি দেখতে পাচ্ছেন না মজবুত করে আঁকড়ে ধরো এবং তোমরা একে অপরের মধ্যে বিভক্ত হয়ে যাও না তাহলে এই যে রশ্মি আমরা বাংলায় বলছি এবার বলতে তফসিলের মধ্যে হচ্ছে আল্লাহর যে বিধান কোরআন মাজিদ তারপরে পরে রসল্লা সাল্লাহামের যে সুনাদ সেটা আসবে তাহলে এই কোরআন যদি আমরা পুরোপুরি অনুধাবন করি সেটা বুঝার চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে যে এই ফেরকা বা বিভিন্ন রকমের দল রয়েছে সেই দলগুলো ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে দূর হবে এবং মানুষ সত্য জিনিসটা জেনে নিতে পারবে এই দিনের ঐক্যটা যেটা আপনি বুঝাতে চাইলেন সেইটা সে সামাজিক জীবনে আমাদের ব্যক্তি জীবনে কি এই ঐক্যটা আমরা দেখব না আপনি উত্তর বাড়ালো ইনি দক্ষিণ বাড়ালো জি আমি এই গ্রামের লোক আপনি ওই গ্রামের লোক তাহলে আমাদের এই ব্যক্তি জীবনে কি আমাদের মধ্যে দিন নিয়ে অনেকে অনেক ভাবে মানি করছেন আমরা সকলে আসলে মুসলিম কোনো ভাইকে আমরা বলবো না যে তুমি অমুক তুমি আমরা কোনো ভাইকে কিছু বলবো না এই বিষয়টা আমরা আগে নিয়ে যাব। ছোট্ট একটা বিরুদ্ধের পর আপনাদের সামনে আবার ফিরে আসছি জাকির নাইক ইন আটল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে। आज रत नकाले दस टाइपरा रजिहईद्री रजिह वर्णनाबीम सल्लाहम्छे ना विपद কোন রোগ না তার শরীরে কোন কাঁটা যার দ্বারা তার গোনাসমূহ আল্লাফ করেন না অসুস্থতা অধ্যায় হাদির সংখ্যা পাঁচ হাজার ছশো you! As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul al-Salamu al-Mu'minu al-Mu'aymin. i -M. I'm so blessed to be with them. m u -S -S l i -M. I'm so blessed to be with them. You don't know about them. আমরা মুসক মুসলিম আল্লাহ আমাদের রব মোহাম্মদ সাল্লাহসালাম আমাদের নবী কোরআন আমাদের গ্রন্থ হাদিস আমাদের গ্রন্থ কিন্তু মাঝখান থেকে কিছু হয়তো ভুল বোঝাবুঝির কারণে হয়তো আমাদের মধ্যে অনেক দল বিদল ছোট দল বড় দল হয়ে গেছে সেটা আমাদের এখানে একদিক দিয়ে আল্লাহ বলছেন তোমরা একত্রিত ভাবে খুবই মজবুতের সঙ্গে আল্লাহ দিনকে তোমরা ধারণ করো শুধু এখানে আল্লাহ হলেন না বলেন একদিকে বলেন তোমরা একত্রিত ভাবে ধারণ করো তারপরে আবার নিষেধ করে দিলেন তোমরা বিচ্ছিন্ন অন্য এতে আরো সতর্ক করেছেন আল্লাহ এখানে বললেন তোমরা একতাবদ্ধ হয়ে থাকো তোমরা বিচ্ছিন্ন হয়েও না অন্য আল্লাহ তারা বললেন তোমরা এপোচে দন্দে জড়িয়ে যাও না তাহলে তোমরা ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে শেষ হয়ে যাবে আল্লাহ আলম কত ভাবে বুঝিয়েছেন যে দিয়ে বলেন তোমার একতার বদ্ধভাবে থাকো নিষেধ করলেন তোমার বিচ্ছিন্ন হয় না আর যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এটা আল্লাহর কত একটা আদেশ তো এই সময় আমার মনে হয় যে আচ্ছা সাহেব এই প্রসঙ্গে সুরা আনাম ছ নম্বর সুরার একশো উনষাট নম্বর সাল্লাহামকে বলা আছে যারা দিনের মধ্যে এই বিভক্ত করবে তাদের সাথে তোমার কোন সম্পর্ক না থাকে যে এটা বিভক্ত করে দেওয়াটা কত বড় অবশ্যই সত্যিকার সত্যিকার সেখানে একটা আল্লাহর আলম সত করেছেন যারা দিনকে বিচ্ছিন্ন হয়ে গেছে যদি আমরা একতা বদ্ধ না হতে পারি তাহলে আমরা জেনে নেব যে ইসলামে একটা মূল জিনিসকে আমরা বর্জন করছি হম এই মর্মে আল্লাহের নাবি যত সুন্দর আমাদের গাইডলাইন দিয়েছেন যে যদি একটা ছাগলের পাল সেখানে পঞ্চাশটা ছাগল আছে একত্রিত হয়ে তারা চড়ছে সেই ছাগলের পালের উদাহরণ দিয়ে বলছেন বিপদটা থাকতো না তাহলে এই যে কথাটা আল্লাহ রবুল আলমিন বলেছেন সেই কথাটাই আল্লাহর রাসুল সেটাকে আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এটা আমরা বুঝতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি প্রশ্ন করেছিলাম শেখকে আমি এই চায়ের দোকানে চা খাবো না আমি এই লোকেদের অথচ না এইভাবে আমি ভাই ভাই কোনো বিষয়ে তর্ক করেছি ভাইয়ের সাথে আমার চলাচল নেই ভাইকে যদি কেউ মারে তাতে আমি কিন্তু বেরিয়ে আসবো না তার সাহায্য সহযোগিতা করার জন্য এই যে দূরত্ব এই ইউনিটির প্রতি একটু নজর দিতে বলছিলাম আপনি বললেন দক্ষিণ পাড়ার লোকের সঙ্গে উত্তর পাড়ার লোকের মেল নেই ছোটো ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের মেল নেই আমার বাড়ির সঙ্গে পড়োশীর বাড়ির মেল নেই এটা যে একটা আমাদের গ্রামে আসলে শুধু আমাদের বাংলার বাংলার গ্রাম বলছে সারা পৃথিবীর গ্রামেই হয়ে থাকে এই একটা সমস্যা এ পড়ার লোকের সঙ্গে ও পড়ার লোকে আত্মীয় সঙ্গে থাকে না আসলে আমরা যদি শুধু ইসলামকে জানতাম তাহলে এগুলো আমাদের মধ্যে ঘটতো না আমি এখানে কোনো দলের কথা বলছি না বা কোনো আপনি কোনো মাধবের কথা বলছি না নিজের গ্রামে নিজের আত্মীয়দের মধ্যে একই মত মতাদশের মানুষ এদের মধ্যে দেখা যায় মানে মূল মনোমালিন্যতা এদের মধ্যে দেখা যায় টানা সম্পর্ক কোনো ভালো সম্পর্ক নেই কি তাদের সঙ্গে সালাম সালামকালামও থাকে না অথচ রসুল সাল্লাহ আলহামী সতর্ক করেছেন যে কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে যদি কারো কোনো বিবাদ হয়ে যায় টকঝাল কিছু হয়ে যায় তাহলে তিনদিন পর্যন্ত তাদের আল্লাহ ক্ষমা করবেন তার এখানে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম তিনি সতর্ক করলেন যে কোনো মানুষ বা কোনো মুসলিম কোনো ভাই মুসলিম ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে না তিন দিন পর্যন্ত আল্লাহ রব আলমতের ছাড়ে হয়তো বেশি মানুষ রাগ হতে পারে এ একটি আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের সতর্কতা যেন আমরা আপোসে কথাবার্তা বন্ধ না রাখি আপোসের মধ্যে যেন আমরা কাটা কাটি ভাব না রাখি এটা যদি করে থাকি তাহলে আমাদের মানে সমস্যা আছে আল্লাহ রসুল বলেই দিয়েছেন যদি এরকম হয়ে থাকে যদি এরকম সমস্যা হয়ে যায় রসুল সাল্লু আলিমসাল্লাম তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন যে আমরা যেন অতি তাড়াতাড়ি সেই উত্তম ইসলামী দৃষ্টিকোণ থেকে তাহলে সৌদি ইসলাম এখানে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমাদের মধ্যে কথাবার্তাটা বন্ধ না হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনি যেটা বললেন যে আপসের মধ্যে আমাদের এখন এ ধরণ হয়ে থাকে এলাকার কারণ হলো আসলে আমরা ইসলাম কি জানি না মুসলিম হয়েও সেই জন্য বলছিলাম আজকের মুসলিম আর ইসলাম ইসলাম আমাদের ঠিকই রয়েছে কিন্তু আমরা আজকে যে মুসলিম আমরা ইসলামকে সঠিকভাবে জানতে না পারার জন্য এই সমস্ত সমস্যা আমাদের আসছে হ্যাঁ তো আমি এটা থেকে এই জন্য বলতে চাইছিলাম যে কথাই কথাই যদি আমরা এটা করি তাহলে মানুষের কি জীবনে সংঘাত হবে না মানুষের কি কথা কাটাকাটি হবে না মানুষের মানুষের কি কোন রকম রেসারেশি হবে না এটা হতেই পারে মানব জীবনের অঙ্গ হিসেবে আমরাকে মানতে হবে যেগুলো হয়েই যায় কিন্তু তার অর্থে এটা নয় যে রেশারে হয়ে গেল তো থেকেই যাক চলাচল বন্ধ উঠা বসা বন্ধ এই বন্ধ ওই বন্ধ কিন্তু এটা না করে আমরা যদি কি করতাম সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা যেমন আল্লাহ রবিন বলছেন যে সারা পৃথিবীর মুসলমান সব ভাই ভাই তালে মুসলমানদের গোত্রটা এত গচ্ছিত সেই গচ্ছিত গোত্রটাকে আমরা এর একটা এলাকা ভিত্তিক আরে জানো এদের এদের মধ্যে কোনো মেল নেই তুমি জানো এই গ্রামওয়ালারা যদি মরে যায় তো এই গ্রামওয়ালারা কোনোদিন আগে আসবে না তাহলে যারা আমাদের প্রতিপক্ষ বা যারা আমাদের সাথে একমত নয় সে সমস্ত লোকেরা সেখান থেকে কি করছে সুযোগ নিচ্ছে সুযোগ নিচ্ছে তাহলে সুযোগ নিতে গেলে এমন কোনো সময় আমাদের কাছে আসতে পারে যে তখন আমরা করব যে এই যদি আমরা এই বিবাদটা না করতাম এবং হতাম না বস তাহলে এই চায়ের দোকানেই হোক আমাদের পাড়া পাড়াতে হোক আমাদের বাড়িতে বাড়িতে হোক এইগুলো কি জিনিসকে আমরা শরীয়তের দৃষ্টিতে বলবো নিন্দনীয় বস এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আচ্ছা সেই এই মর্মে আপনার কাছে জানতে চাইব আর একটা কথা যে আল্লাহ রসুল আমাদের কি কি ঠিক ইঁটের বিল্ডিংয়ের মতো হয়ে এক অপরের সঙ্গে এভাবে মিলেমিশে থাকার জন্য কিনা তাগিদ দিয়েছেন যে তোমরা এখান থেকে দূরে থেকো না জি এটা একটা হাদিসের কথা রসুল বলেছেন আল মুসলিমিমি কালবুনিয়ানি বাদ হুবাদ হাদিসটা সেই হাদিস রয়েছে মুসলিম অপর মুসলিম ভাইয়ের জন্য বিল্ডিং বিল্ডিংস্বরূপ এক অপরকে সহযোগিতা করবে তারপরে ওয়াসাফ বা আসাবেহি না তারপরে তিনি দুই হাতের আঙুলগুলো এইভাবে তিনি ঢুকিয়ে দিয়ে বললেন এইভাবে সহযোগিতা করবে এই হাদিসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ হাদিস নসুস ইসলাম আমাদেরকে বলে দিলেন যে মোমিন বা মুসলিম অপর মুসলিমের জন্য কেমন হবে বিল্ডিং স্বরূপ একটা বিল্ডিং স্বরূপ এবার আসি বিল্ডিং স্বরূপ কেন বললেন তিনি তিনি বিল্ডিং এর এমন বললেন যে একটা বিল্ডিং এ হাজার হাজার ইট থাকে একটা ইট আর একটা ইট একটা চাপে থাকে তাহলে একটা নিচের ইতটা অপরিতটাকে সহযোগিতা করছে আর তারপরে তারপর একটা সহযোগিতা করছে তো এই সহযোগিতার ভিত্তিতে একটা দেওয়ার তৈরি হয়েছে এবং সেই দেওয়ারের ভিত্তিতে সুন্দর বিল্ডিং তৈরি হয়েছে যেটা বসবাসের উপযোগী তাহলে ইটের উদাহরণ আল্লাহ রসুল দিলেন যেমন এইভাবে এক অপরের সাথে ঢুকে ঢেকে থাকে দিয়ে শক্ত হয় বা এক অন্যের বহনটাকে বহন করে নিয়ে থাকে তার জন্য শক্ত হয় তো ঠিক এই আল্লাহ রসুলের এই হাদিস মুলে। ল্ডিং এর উদাহরণ যখন দেওয়া হচ্ছে এবার প্রত্যেকেই তো আমরা বিল্ডিং এ বসবাস করি এবং আমরা কম্পিটিশন করে বিল্ডিং বানাই আল্লাহ যাদেরকে সেই সম্পদ দিয়েছেন তাহলে সেই তুলনার সাথে আমাদেরকে নিজেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কি করে সেই বিল্ডিং এর মতোই আমরা একে অপরের সাথে মেল যদি একজন মহবতী লোক থাকে পাশে গিয়ে দাঁড়াবে একজন যদি ক্ষুধার্ত লোক থাকে তাহলে সেই লোকটার কাছে একজন অন্যদান একজন বিপদগ্রস্ত যদি লোক থাকে তাহলে একজন সুখী লোক তার বিপদে গিয়ে সাহায্য করবে তাহলে এইগুলোকে আমরা এভাবেই তো সেট করতে পারি যেহেতু তিনি ব্যথিত আমি ব্যথিত নই তাহলে আমি উনার ব্যথাটাকে যদি একটু কাঁধে নিয়ে নিই আমাদের হাদেশের অর্থের ভিত্তিতে যে ডিসিশনটা নেওয়া হলো সিদ্ধান্তটা ওটা অত্যন্ত সুন্দর কিন্তু এখানে আমি একটা কথা না বলে থাকতে পাচ্ছি না যে আল্লাহ এইভাবে আঙুলটা ঢুকিয়ে দিয়ে বললেন এখানে আমরা কি করে শিক্ষা নিতে পারি আলাহসুল বললেন যে বিল্ডিংয়ের মতো ঠিক আছে ওটা একটা থিউরি থিউরিক্যাল একটা উদাহরণ একটা হলে প্র্যাকটিক্যাল এইভাবে ঢুকিয়ে দিলেন তো বোঝা যাচ্ছে যে রসুলসাল্লাহবলাইসাল্লাম তিনি মোমেনদেরকে একতাবদ্ধ হয়ে থাকার জন্য সব রকম উদাহরণ ব্যবহার করেছেন হয়তো কি বিল্ডিং দেখে নাই। সে বিল্ডিংটা বুঝবে না কি দেওয়ারটা কেমন সেরকম তিনি যারা সামনে আছে যারা এই হয় যার আঙুলটা তাকে দেখছেন এইটা একটা বাস্তবে তিনি দেখিয়ে দিলেন যাতে করে মেধার অত্যন্ত সন্নিকট হয়ে যায় মানুষটা আত্মীয় বুঝতে পারে তাহলে সুশীল হাসান উত্তম একজন শিক্ষক আর যে জিনিস তিনি বোঝাতেন উদাহরণ তিনি বোঝাতেন আর সেই জিনিসটার প্রতি গুরুত্ব আরোপ করতেন তিনি এমনি জেনাতোন বিষয়ে আলোচনা করেননি বা যেগুলো আমাদের উন্নতির জন্য মানে কোনো উপকারী নয় সে বিষয়ে তিনি গুরুত্ব দেননি কিন্তু যেগুলো গুরুত্ব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তিনি বলেছেন এবং যাতে করে আমার আমরা সহজে বুঝতে পারি সেই উদাহরণ দিয়েছেন তাই আমরা বলবো মুসলিম ভাইদেরকে আমরা কথা মতো বা আমাদের সকলের কর্তব্য কথা বলা আল্লাহ রসুল আমাদেরকে একাত্রি হাওয়া হাওয়া না থাকতে গেলে বেলুন নয় আলহামদুলিল্লাহ আজকের আলোচনা থেকে আপনারা দর্শক মন্ডলী যেটা শিক্ষা নিলেন আল্লাহ রব আলিনের কাছে দোয়া এই শিক্ষা যেন আপনাদের বাস্তব জীবনে রূপ দান পাই সেদিকে লক্ষ্য রাখবেন এবং আল্লাহ আমাদেরকে যেন দান করেন বখির দাওয়ানা রহমুলিল্লা রবিলবিন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 महानवीर शिल्कर बिुदे तहिर मानवतार कल्याण कत कार्यकी भा कुरान हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित देख अल कुर कल सन्द्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी ट्राई अफ इसलमाय